মানবতার সমাধান দর্শক শ্রোতা ভাই ও বোনেরা পৃথিবীর আনাচ থেকে যেখান থেকে আপনারা পিস টিভির এই স্ক্রিনে বসে আছেন আমার অন্তরের অন্তঃস্থল থেকে মুবারকবাদ এবং অভিবাদন গ্রহণ করুন আমি আজকে আপনাদেরকে নিয়ে যেতে চাই সাহাবাহিক রসুল করিম সালাহ আলহিউাল্লাম এবং তার শিক্ষা দেওয়া যে সমস্ত হেদায়েত প্রাপ্ত মহিলা ছিলেন মহিলা সাহাবে যাদের বলা হয় তাদের জীবনের দিকে এবং আল্লাহ রসুল সাল্লাহ আসলামের জীবনের দিকে দাম্পত্য জীবনে কিছু কিছু নাটি হয়েই থাকে কনফ্লিক্ট আসতে পারে গণ্ডগোল হতে পারে ভুল বুঝাবুঝি হতে পারে তারা কিভাবে এটাকে সলভ করতেন কিভাবে সলিউশন বের করে নিয়ে আসতেন কিভাবে কম্প্রোমাইজ করতেন কীভাবে আবার সুখের সংসারে পরিণত হতো সারাদিন কষ্টের পরে রাত্রে কিভাবে আনন্দঘন পরিবেশ তৈরি হয়ে যেত এটা নিয়ে আলোচনা করা দরকার কারণ পৃথিবীতে এমন কোন সংসার নাই যেখানে কিন্তু কনফ্লিক্ট একটু একটু না হলেও না এরকম খুব কম পাওয়া যাবে সেখানে কিছু না কিছু হয়ে থাকে এটাকে আমাদের স্বাভাবিক রাম মহিলা যারা ছিলেন পুরুষ যারা ছিলেন আমাদের রসুল করিম সাল্লাহ সাল্লাম এবং তার স্ত্রীরা কিভাবে এটাকে সলভ করেছেন আমরা আজকে সেখানে আপনাদেরকে নিয়ে যেতে চাই আসলে ইসলামের নির্দেশনা হলো যে আল্লাহ তালা বলছেন ওয়াইন কারি তুমি তোমরা যদি মেয়েদের মধ্যে কোনো খারাপ কিছু পেয়ে থাকো যদি খারাপ লাগে কোনো একটা আচার আচরণে হতে পারে কথাবার্তায় হতে পারে দেখতে শুনতে হতে পারে বচলনে বলনে হতে পারে অন্য অন্য কোনো কারণে যদি তোমরা কোনো জিনিস খারাপ লাগে তো আল্লাহ তালা বলছেন যে আসা আন তাক হুসাই আন ও খাইক এটা হতে পারে যে তোমরা যেটাকে খারাপ মনে করছো ওটা পরবর্তী পর্যায়ে তোমাদের জন্য ভালো হয়ে দাঁড়াতে পারে আমরা তো জানি না কিছু যখন আমাদের স্বামী স্ত্রী বিয়ে হয়ে গেল তখন অনেক সময় ভুল ত্রুটি খারাপ কিছু আমাদের নজরে আসতে পারে তখন আল্লাহ তালার দিক নির্দেশনা হলো এইটা যে খারাপ তোমরা হয়তো কিছু লাগতেছে কিন্তু তোমরা ওটা পরে ঠিক হয়ে যাবে আমার আত্মীয়র বিয়ে হয়েছিল বিয়ের একবার প্রথম রাত্রেই সে মাথা খারাপ হয়ে যাওয়ার মতোন সে ঘর থেকে বেরিয়ে আসলো বললো আমি যে মেয়ে দেখেছিলাম বিয়ের আগে সেই মেয়ের সাথে আমার বিয়ে হয়নি এ মেয়ে সম্পূর্ণ আলাদা আমি যাকে দেখেছিলাম সে ছিল পরীর মত সুন্দরী কিন্তু এখন দেখতেছি এক কালো একেবারে দেখতে তেমন ভালো না আমি এই মেয়েকে আমি দেখিনি একটা বড় সমস্যা তো বোঝানো যায় না কোনোভাবে আমার মনে আছে যে আমাদের এক উস্তাহ তাকে বলেছেন যে তুমি এই কোরআনের এই আয়াটা একটু চিন্তা করে দেখো যে তোমাদের তোমার কাছে এখন ওই খারাপ মনে হচ্ছে তার চেহারাটা হয়তো ওই পরীর মতন সুন্দর দেখা যাচ্ছে না হয়তো এর মধ্যে বিরাট একটা কল্যাণ নিয়ে আসবে এখন আমি সেই ভাইয়ের অবস্থা দেখি এবং জানি যে আল্লাহর একটা অপূর্ব রহমত যে তার গোটা পরিবারটা ফুলের মতো সুন্দর হয়ে গেছে তার সন্তান সন্ততি অসম্ভব ব্রিলিয়ান তার ওয়াইফটাই হল আমাদের এলাকার সর্বপ্রথম পাশ মহিলা এবং সবগুলো ফার্স্ট ক্লাস পেয়ে তো দেখতে একটু সুন্দর না কিন্তু পরবর্তী পর্যায়ে তার এই যে এই যে জ্ঞান দিয়ে তার গবেষণা দিয়ে তার কন্ট্রিবিউশন দিয়ে তার দাওয়াতি কাজ দিয়ে তার লেখা লেখাপড়া এবং হাদিস পড়ানোর এই সমস্ত ধারা দিয়ে তিনি তার মনের যে দুঃখটা ছিল এটাকে কিন্তু ভুলিয়ে দিয়ে আর যে জেনারেশনটা তৈরি করে দিয়েছেন সেটা কিন্তু ফুলের একটা বাগিচা তৈরি করেছেন এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে প্রথমে কারণ অনেক সময় মনে করতে থাকে যখনই মনে হয় যে এর মধ্যে খারাপটা আছে আর এটাকে না ভুলতে পারি তখন এই খারাপের উপরে আরেকটা খারাপ বাড়তে থাকে দ্বিতীয় হলো যে যদি আপনাদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে কনফ্লিক্ট বেঁধেই যায় তো যেটা সর্বপ্রথম করা দরকার যেটা সাহাবাই সাহাবাহিক করতেন এবং আল্লাহ রসুল্লাহাম করতেন স্ত্রীর সাথে যার সাথে সমস্যাটা হয়েছে তার সাথে যেতেন বসে একেবারে মেলা হয়ে যেতেন এবং এটা বলতেন যে তোমার এবং আমার মাঝে সমস্যাটা কোন জায়গায় হয়েছে এবং এই ক্ষেত্রে কিন্তু স্ত্রীকেও অ্যাক্সার দিতে হয় এবং স্বামীকেও অ্যাক্সারাইজ দিতে হয় যদি মনে করা হয় যে গন্ডগোল হয়েছে ঠিক আছে দেখাই নেবো সে আমারে কি করতে পারে স্ত্রীও এরকম বলতে পারে এই স্বামীও এরকম বলতে পারে তখন শয়তান সুযোগ পায় মনে রাখার দরকার আরেকটা ফান্ডামেন্টাল জিনিস যে শয়তান কিন্তু যে সমস্ত ব্যাপারে ওয়াসোয়াশা দিয়ে থাকে মানুষকে তার মধ্যে আরেকটা হলো যে মুসলমানদের পরিবার ভাঙার জন্য স্বামী এবং স্ত্রীর কন্দল বাড়াই দেওয়ার জন্য শয়তান কিন্তু সব সবসময় তৎপর থাকে এবং তারা বিরাট সাকসেসফুল হয় যখন একটা মুসলিম পরিবার ধ্বংস করে দেয় কারণ এর দ্বারা সন্তান নষ্ট করা যায় পরিবার নষ্ট করা যায় স্বামীকে নষ্ট করা যায় স্ত্রীকে নষ্ট করা যায় এই শয়তান কিন্তু ওইভাবে কাজ চালায় যেতে থাকে তো আমাদের উচিত হবে যে শয়তানকে প্রশ্রয় না দেওয়া এবং ওখানে মনে রাখা দরকার যখনই কিছু ঘটবে তাড়াতাড়ি বসে যা এক দিন যাবে শয়তান আরও সুযোগ পাবে দুই দিন যাবে কনফ্লিক্ট আরও ওয়াইডেন্ড হবে তো এটা করা উচিত যে প্রথমে যখনই কিছু হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে তাদেরকে নিয়ে বসা এবং একে অপরে ভুল বুঝাবুঝি হলে যে জায়গাটা ভুল বুঝাবুঝি সেটাকে ফাইন্ড আউট করে নিজেদের মধ্যে এটাকে সুন্দর করে ফেলা উচিত তৃতীয় যে কাজটা কোরআনের মধ্যে বলেছেন যদি তোমরা দেখো যে তোমাদের কনফ্লিক্টকে তোমরা নিজেরাই সলভ করতে পারছ না তখন কি করতে হবে তোমরা স্ত্রীর পক্ষ থেকে তোমার পক্ষ থেকে তোমার পরিবারের এমন একজনকে নিয়ে এসো যে মীমাংসা করার বিচার করার মতন যোগ্যতা রাখে এবং যার প্রতি তোমার স্ত্রীর ট্রাস্ট আছে যে এই লোকটা বায়াস্ট হবে না আর তোমার স্ত্রীর পক্ষ থেকে একজন নিয়ে আসো যার প্রতি স্বামীর ট্রাস্ট আছে যে সে বায়াস্ট হবে না নিরপেক্ষ এরকম দুইজনকে হাকাম নিয়ে এসো এবং তারা তোমাদের উভয়ের কথা শুনবেন শোনার পরে যার ভুল হয়েছে প্রমাণিত হবে তিনি এই ভুল স্বীকার করবেন এবং অসির উহ বি আর এবং তাদের সাথে তোমরা সুন্দর জীবন যাপন শুরু করে দেবে এরপরেও যদি এই কনফ্লিক্টটা আরো লম্বা হতে থাকে এবং এটা যদি দুই পরিবারের দুইজন হাকাম বিচারকও যদি বিচার কাজ না এ করতে পারে তখন যে স্বামীকে অনুমতি দেওয়া হয়েছে ঠিক আছে তুমি একটা কাজ করো এখন স্বামী স্ত্রী তোমরা একটু আলাদা থাকো অনেক সময় দেখা যায় যে একটু আলাদা থাকলে একদিন দুদিন তিন দিন চার দিন এক সপ্তাহ এক সপ্তাহ বেশি যদি থাকা হয় স্বামীর মনটা অনেক সময় নরম হয়ে যায় যে ঠিক আছে ও যে ভুলগুলো করেছে আমি ভুলগুলো ক্ষমা করে দিলাম অথবা আমার যে ভুল হয়েছে আমি এর জন্য আমি তার কাছে ক্ষমা চাইতে পারি তো এরকম একটা অবস্থায় তৈরি স্ত্রীরও মনে হয় এরকম যে ঠিক আছে আমি তো দুই সপ্তাহ চলে গেল তো আমারও হাতে ভুল হতে পারে আমি মাপ চাই নি অথবা তার ভুল হলে আমি তাকে মাপ করে দেয় এটা কিন্তু কোরআনের একটা সুন্দর ওয়াহা জরুর কুন্নাফিল মা দেওয়া যায় তোমরা তাদের বেড কে সেপারেট করে দাও এরকম একটু প্রয়োগ করার কথা বলা হয়েছে আল্লাহ না করুন যদি এটা ভালো না হয় তখন যে ইসলাম বলেছে ঠিক আছে তোমরা একটা কাজ করো স্বামীকে বলা হয়েছে ঠিক আছে তোমাদের স্বামী স্ত্রীর যে বন্ধনটা এই বন্ধনটা বোঝা যাচ্ছে শিথিল হয়ে যাচ্ছে এক মাস দু মাস তিন মাস চার মাস পাঁচ মাস মাস কোনো কিছুতেই কাজ হচ্ছে না তখন তোমরা তুমি তোমার স্ত্রীকে এক তালাক দাও এক তালাক দেওয়ার এ হলো যে তালাক দেওয়ার পরে মোটামুটি স্ত্রীও এটা নোটিশ পেয়ে গেল যে আমি আর তার সাথে থাকতেছি না আর স্বামীও নোটিশ দিয়ে দিল যে আমিও তোমাকে রাখতেছি না আর আমাদের জীবন সেপারেট হয়ে যাচ্ছে তখন অনেক অনেক সময় এই এইরকমটা আঘাত পেলে উভয়ে ভুল বুঝাবুঝি অবসান কাটাই উঠতে পারে অনেক জায়গায় হয়েছে তাই তালাক দেওয়ার পরই দেখি যে একজন অধিকাংশ সময় আমাদের কাছে সমাজের ভাইরা আসেন বোনেরা আসেন যে হুজুর কি করা যাবে স্বামী তোর আগের মাথায় তালাক দিয়ে ফেলেছে তো এখন কি করা যাবে এটা ফিরে আনা যাবে কিনা তো এরকম হয় তালাক দিয়ে ফেললে তখন দেখা যায় যে ফিরে আসার একটা মানসিকতা তৈরি হয় এক তালাক দিলে কোনো রকম হুজুরের কাছে যাওয়া ছাড়াই আপনি ফিরিয়ে নিতে পারবেন যদি আপনি স্ত্রী আপনার কাছে চায় অথবা এই স্ত্রীকে আপনি চান তাহলে ওই দুইজন মেলার মাধ্যমে কথা বলার মাধ্যমে হাতে হাত দেওয়ার মাধ্যমেই আপনাদের এই তালাকটা শেষ হয়ে যাচ্ছে যদি এটাও যদি ভালো না হয় দ্বিতীয় তালাক দেন সেখানেও আপনারা আবার ফিরে আসতে পারবেন সেটাও যদি না হয় তাহলে তিন তালাক এর মানে হলো যে এটাই ঘটনাটা লম্বা হতে হতে কমপক্ষে এক দুই বছর চলে গেছে এরপরে আর হচ্ছে না কোনোভাবে রাখা যাবে না এইভাবে কিন্তু দাম্পত্য জীবন শেষ হতে পারে আমাদের সাহাবাদের জীবনে এরকম তালাক দেওয়ার ঘটনা খুব কম ঘটেছে এর আমাদের যেরকম আমাদের সমাজে এখন বেশি বেশি ঘটতেছে এরকম কিন্তু ছিল না তা আমাদের এই যে কনফ্লিক্টগুলোকে সারাই নেওয়ার জন্য কিভাবে আমাদের মহিলা সাহাবিরা কিংবা আল্লাহ রসুল্লাহাম করেছেন এটা আমি কয়েকটা ঘটনা আপনাদের সামনে নিয়ে আসবো যাতে করে এই কনফ্লিক্ট আসলে কিভাবে এটাকে মিনিমাইজ করা যায় কম্প্রোমাইজ করা যায় তার কিছু নিদর্শনা নিদর্শন হতে এখানে থাকতে পারে প্রথমে আমি একটা ঘটনা নিয়ে আসবো যেখানে রসুল করিম সাল্লাহ সাল্লামের জীবনেই ঘটেছে জাভের এবং আবদুল্লাহ রদি আল্লাহ তালা আনহু বলেন যে একবার এরকম ঘটে গেল যে রসুল করিম সাল্লামের স্ত্রীরা তারা সবাই একত্রিত হয়ে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কাছে আসলেন এসে বললেন যে ইয়া রসুল্লাহ আপনি যে ভরণ পোষণ আমাদের দিচ্ছেন যে খাওয়া দাওয়া আমাদেরকে দিচ্ছেন যে কাপড় চোপড় আমাদেরকে দেন তাতে আমরা খুশি না করলে আমরা আর থাকতে পারতেছি না আল্লাহ কোনো ব্যাপার নিয়ে তার স্ত্রী তার কাছে আসবেন যেখানে ইসলাম প্রচার প্রসার করা নিত্য নৈমতিক ঘটনা তখন তিনি দেশের এক রাষ্ট্রপতি সেনাপতি তার হাতে তিনি সমাজপতি তিনি মসজিদের ইমাম তিনি মানুষের সুখ দুঃখ নিয়ে সবসময় ব্যস্ত হর হমেশা তিনি সারা দুনিয়া ইসলামকে প্রচার করার জন্য সব সময় ব্যস্ত হয়ে গেছেন উনি এর মাসখানে মেয়েদেরকে মহিলাদেরকে তো বেশি বেশি লালন পালন করতে করতে হবে হবে নাফকা দিতে এটা চিন্তা না উনার মনটা খুব খারাপ হয়ে গেল হজরত উমর রা আনহুর কানে তার স্ত্রী এই কথা দিলেন যে শোনো তোমার মেয়ে এবং তার সতীনরা সবাই মিলে আমাদের রসুল সাল্লাহসাল্লামকে এরকম করেছে উনি ভয় ভীত হয়ে গেলেন উনি দৌড়ে আসলেন মসজিদ নবীতে এসে দেখলেন যে আবুকর ওদুল্লাহ তার আগে ওখানে যেয়ে বসেছেন হজরত উমরও তার পাশে যেয়ে বসছেন আল্লাহ রসুল সাল্লাহ আসালাম একটা চাটায়ের উপরে ডান হাতটা মুখের উপরে দিয়ে ওইভাবে কাত হয়ে শুয়ে আছেন মন্টন খুবই ভার এবং এত ব্যথা এত কষ্ট মনের মধ্যে যে আল্লাহ রসুল সাল্লাহ কষ্ট সাধারণত দেখা যেত না হজরত উমর তখন বললেন যে এ আল্লাহ উনি যে আমি মনে মনে বললাম যে আল্লাহ রসুলকে একটু হাসানো দরকার কারণ এত মনে কষ্ট নিয়ে এতে কোনো মানুষ থাকতে পারে না আমাদের ব্রেকের সময় হয়ে যাচ্ছে আমরা একটু সামান্য সময় ব্রেক নিতে চাচ্ছি এরপরে এই ঘটনাটা আপনাদেরকে বলব ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনারা স্ক্রিনে থাকবেন আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ আসসালাম আমরা অনেক গুণাহের কাজ করি দিনে আর রাতে সকাল আর সন্ধ্যায় জেনি।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 সাড়ে সম্প্রচার সকাল ছটায় বাংলাদেশের বিস টিভি বাংলায়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 ইমান সত্যবাদিতা উত্তম চরিত্র সম্প্রীতি ও ভালোবাসা একজন আদর্শ মমিনের ভূষণ এ আমাদের প্রিয় নবী मंगलवार प्रत साढ़े दस टे पुन सम्प्रचार सकाल नीच टी আমি যে ঘটনা দেখে যাচ্ছিলাম সেটা খুব মজার ঘটনা যদিও শুনতে কষ্ট কিন্তু আল্লাহ এটাকে কিভাবে হ্যান্ডেল করেছেন আমার স্ত্রী বেন্দুল খা রেজা সে যদি আমাকে বলে যে তুমি আমাকে এইরকম লিভিং স্টেটাসকে হাই করে দাও তাহলে আমি যা এত তার ঘাড়ে একটা ধাক্কা দিয়ে দিতাম আল্লাহ রসুল এই কথা শুনে এক্সপ্রেশনটা দেখছেন যে ধাক্কা দেওয়ায়টা। আরবে কিন্তু এই ধরনের মারামারি ছিল না ঘাট ধাক্কা দেওয়া আল্লাহ রসুল সাল্লা সাল্লাম হাসলেন তখন তোমার বললেন রসুল্লার ব্যাপারটা হয়েছে কি আমরা যখন মক্কা ছিলাম আমাদের স্ত্রীরা আমাদের এত কথাবার্তা শুনতো যে আমরা যা বলতাম তাই হতো কিন্তু এখানে আমার ভাই আনসারদের সাথে মিলে তাদের ঘরের সাথে তাদের স্ত্রীদের সাথে ইন্টারাকশন করে এমন কিছু জিনিস শিখেছে তারা এখন শেয়ার করতে শিখেছে তাই এখন এই সমস্তগুলো হচ্ছে আল্লাহ রসুল সাল্লি আসসাল্লাম উনি বললেন তাই তো আমার স্ত্রীরা দেখো কি করা যায় গলা ধরলেন হ্যাঁ উনি বললেন যে আয়সা তুমি কি করতেছ আর স্নাই তুমি কি কি আল্লাহ রসুল্লাহ আসলামের সাথে করো এটা কেমন কথা হলো যার জন্য আমরা সারাটা দিন আমার জীবনটাকে আমরা উৎসর্গ করে দিয়েছে আর তার জন্য তোমরা ঘরে একটু কষ্ট করছো তা তো তোমাদের বিনা খাওয়ায় তো দিন যায় না এরকম তো না কিন্তু তারপরে তাকে কষ্ট দিচ্ছ কেন হজত উমরও উঠলেন পুটে তার মেয়েকে গোলা ধাক্কা দিলেন যে এটা তোমরা কেন করতেছ তো এটাকে মিনিমাইজ করে ফেললেন এবং ওরা দেখলেন যে বাবারা হস্তক্ষেপ করেছে ওনার তারা সবাই এটাকে মিনিমাইজ করে দিয়ে আল্লাহ রসুল সাল্লাহ আসলাম আবার নিজের জীবনে চলে আসলো এই ঘটনা আরেকটা রেওয়ায়তে এরকম আসছে যে আল্লাহ রসুল্লাহ আসাল্লাম তখন উনি শপথ করে ফেললেন যে এক মাস পর্যন্ত আমি আমার স্ত্রীদের কাছে আর যাব না যাদের সাথে জীবন জীবনযাপন করতে যেয়ে তারা জানে আমি কে যারা বোঝে যে আখেরাতে আমাদের জন্য কি আছে এরপরে তারা যখন এ সমস্ত চাচ্ছে তো ওদের সাথে আমি আর ঘর করবো না এক মাস আমি তাদের কাছে যাবো না এটাকে ইলা বলা হয় এমন একটা মারাত্মক একটা ডিসিশন আমাদের নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম নিয়ে ফেলেন এক মাস চলে গেল উনত্রিশতম রাতে আঠাশ দিনের শেষে উনত্রিশতম রাতে রসুল করিম সাল্লিয়াম আয়শাকে ডাকলেন ডেকে বলেন দেখো তোমাকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলবো তুমি তোমার আব্বা এবং আম্মার কাছ থেকে ডিসিশন নিয়ে পরামর্শ নিয়ে ডিসিশন নিয়ে আমাকে জানাবে তো কী সেটা সেটা হলো যে তুমি যদি আল্লাহ তালাহ এবং তার রসুলকে চাও এবং আখেরাতকে চাও তাহলে দুনিয়ার এই জীবনকে তোমার মেনে নিতে হবে আর যদি চাও যে দুনিয়ার নাজনিয়ামত দুনিয়ার লাকসারিয়াস জীবন এগুলো যদি চাও তাহলে আমাদেরকে ছেড়ে দাও আমি অন্য জায়গায় হয়তো আমাকে বিয়ে করতে হবে তোমাদের মতন স্ত্রী নিয়ে আমি না তো এই ডিসিশনটাও আমার সাথে আলাদা হয়ে যেতে চাও আয়সা সিদ্দিকা বলেন যে না এটা আমার দরকার আমি আপনার সাথে আয়সা সিদ্দিকা আওয়াজি আল্লাহ তালা আনহা যখন এটা বললেন সমস্ত স্ত্রীরাই একই কথা বললো যে না আমাদের দুনিয়ার কোনো নাজ নিয়ে আমাদের দরকার নেই লাক্সারি জীবনযাপন করার দরকার নেই হাইফাই জীবনযাপন করার দরকার নেই আখেরা যেহেতু আমাদের জন্য অপেক্ষা করছে আমার নবী যেহেতু আমাদের সাথে থাকবেন আমাদের এই জীবনটাই সুখের এবং সমৃদ্ধের এই জীবনটাই আমাদের আশার এবং আকাঙ্ক্ষার এবং এই জীবনটাই আমরা অতিক্রম করতে চাই কোনো সমস্যা এখানে নাই। দেখেন রসুল করিমসালাম এখানে ধৈর্যের সাথে মোকাবেলা করলেন সঙ্গে সঙ্গে কোনো মারাত্মক ডিসিশনে গেলেন না এবং তাদেরকে সময় দিলেন তিনিও সময় নিলেন একটা মাস তাদের সাথে একটু আলাদা থাকলেন থেকে তারাও বোঝার সময় পেল আল্লাহ রসুল বোঝার সময় পেলেন এই সমস্যার সমাধানটা হয়ে গেল কিন্তু আমরা হঠাৎ করে ডিসিশন নিয়ে ফেলে। কিছু একটা হয়ে গেল যা প্রভাব ফেলে মনে রাখবেন আপনার এবং স্ত্রীর মধ্যে আপনার এবং স্বামীর মধ্যে কোনো কনফ্লিক্ট হলে হ্যাঁ এটাকে এই জন্য সন্তানরা যেন না জানতে পারে তাদের সামনে কখনো এই কনফ্লিক্ট গুলো দেখাবেন না যদি সন্তানরা যদি দেখে তাহলে কি হয় জানেন তাদের মধ্যে এই যে ফাইটিং চিন্তা ভাবনা তৈরি হয়ে যায় তারা মনে করে আমার বাবা মা সুখী না এবং তারা ফাইট করে তা আমরা তাদের বন্ধুদের সাথে ফেলে এই জন্য এটা কিন্তু খুব খারাপ জিনিস আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ রসলি করিম সাল্লাম এবং তার সাহবাইকে এই জীবন থেকে আমরা কিছু গ্রহণ করার চেষ্টা করি দেখেন আল্লাহ রসুল্লাহ আসাল্লাম সহ্য করতেন মাঝে মাঝে মেয়েদের মধ্যে একটা জিনিস আছে যে চিৎকার করে অবশ্যই এখন এটা পুরুষদের মধ্যে বেশি হয়ে গেছে মেয়েরা যদি কিছু সামান্য কিছু করে ফেলে পুরুষরা এমন চিৎকার করে দেয় পাড়া প্রতিবেশী জানিয়ে ফেলে আমাদের দেশের একজন খুব ভালো কমেডিয়ান একটা কথা বলছিল মানে আমার খুব ভালো লাগে আপনার মনে হয় তাকে জানেন সবাই জানেন আমি তার নামটা বলতেছি না উনি বলতেছিলেন যে বিয়ের প্রথম বছরে স্বামী যা বলে স্ত্রীটাই শুনে আর বিয়ের দ্বিতীয় বছরে স্ত্রী যা বলে স্বামী সেটাই শুনে আর বিয়ের তৃতীয় বছরে যে স্বামী স্ত্রীর কথা বলে আমি পাড়া প্রতিবেশী শুনে অর্থাৎ চেঁচামেচি শুরু হয়ে যায় গণ্ডগোল শুরু হয়ে যায় এটা কিন্তু ঠিক নয় এটা আল্লাহ জীবন আপনার যদি দেখি সাহাবুদের রোল মডেল যদি আমরা দেখি তাহলে আমরা আমাদের জীবনের প্রশান্তি আমরা পাবো রসুলি করিম সাল্লাহ আসালামের ঘটনা আনাসল আলাহ তালা আনহু করেন যে আল্লাহ রসুল নয়জন স্ত্রী ছিল এর মধ্য থেকে একজন স্ত্রী উনি বলেছিলেন যে আপনার কাছে রাত্রে থাকার দরকার নাই আপনি আমার এই রাতটা আয়সাকে আমি দিলাম যেহেতু তিনি ছিলেন বয়সে অনেক বৃদ্ধ শারীরিকভাবে ওনার তেমন দরকার ছিল না উনি বলছেন আমাকে তালাক দিবেন না আমি আপনার সাথে থাকতে চাই স্ত্রী হিসেবে এই মর্যাদা নিয়ে থাকতে চাই তো আমার এই সময়টা আমি আয়সাকে দিলাম যেহেতু আয়সা ছিলেন সব সর্বকনিষ্ঠা স্ত্রী তো আয়সার ঘরে তিনি নয় দিনের দুই দিন থাকতেন আর সাত দিন অন্য স্ত্রীদের কাছে কাটাতেন এখন যেদিন আয়সা সিদ্দিকার দাহত আনহার কাছে দ্বিতীয় দিন হতো মানে নয় দিনের দ্বিতীয় দিন হতো তখন ওই দিন অন্য স্ত্রীরাও আসতেন একদিন এরকম এক সন্ধ্যায় হজরত জাইনাব বিনতি যাহা শুনে আসলেন এসে তারপরে আল্লাহ রসুল্লাহলামের কাছে হাত বাড়িয়ে দিলেন আল্লাহ রসুল তার হাতটা ধরে ফেললো বললেন জাইনাব না এটা তো উনি বললেন হ্যাঁ আমি যাইনাব তা আসে সিদ্ধিকার তালা আনহবো তখন বললেন তুমি আসছো কেন আজকে তো আমার বার আমার দিন আমার তুমি তো আসার কথা না কথা কাটাকাটি শুরু হয়ে গেল এবং এখানে একটু চেঁচামেচি শুরু হয়ে গেল আল্লাহ রসুল সাল্লাহ আসাল্লাম হাসতে থাকলেন ওইদিকে নামাজের একামত হয়ে যাচ্ছে আর উপকার শুনতে পাচ্ছেন এই চেচামেচিটা উনি বললেন যে ইয়ার রসলাল্লাহ ওদের মুখের উপর কিছু ধুলো মেরে দিয়ে আপনি নামাজ পড়তে আসেন আল্লাহ রসুল্লাহ সাল্লাম নামাজ পড়তে গেলেন নামাজ পড়ে এসে দেখলেন যে ওদের মধ্যে গণ্ডগোল ভালো হয়ে গেছে সব ঠিকঠাক হয়ে গেছে এই যে ধৈর্য ধারণ করা অথবা একটু নামাজের জন্য যাওয়া অথবা বাইরে কোথাও বেরিয়ে যাওয়া অথবা চুপ করে বসে থাকা যদি কনফ্লিক্ট শুরু হয়ে যায় যদি আপনার স্ত্রী দেখতেছেন যে খুব বেশি ওভার এক্সাইটেড হয়ে গেছে অথবা ংরি হয়ে গেছে আপনি চুপ করে থাকেন অথবা আপনার স্বামী যদি খুব বেশি অ্যাংরি হয়ে যায় এই হাদিস থেকে কিন্তু আমরা ওইটা পাচ্ছি যে আল্লাহ রসুলসাল্লাহ আসালাম কিন্তু চুপ করে গেলেন অথবা ওখান থেকে নামাজ পড়তে গেলেন তাহলে আর কনফ্লিক্টটা মারাত্মক আকার ধারণ করেন সবাই শান্ত হয়ে যায় আর আমাদের সমাজে হয়েছে কি যদি স্বামী একটু কথা বলে স্ত্রী এমনি গজরাতেই থাকে গজরাতেই থাকে আবার স্বামীর রাগটাও বাড়তে থাকে আর বাড়তে থাকে এটা পলার কোনো সম্ভাবনা থাকে না আবার স্ত্রী যদি একটু রাখতে থাকে আর স্বামী তত রাগ বাড়াতেই থাকে বাড়াতেই থাকে এক পর্যায়ে শয়তদেরকে ডিভোর্স করাই দিয়ে ছেড়ে দেয় এটা ঠিক নয় এটা করা যাবে না একজন চুপ করে থাকবেন অথবা ওই যে আল্লাহ রসুল্লাহ আসলামের যে চিকিৎসা আছে যখন মানুষের রাগ হয়ে যাবে তখন আওয়াজ সেই তো রাজিম পড়বেন এতে যদি রাগ না যায় দাঁড়ানো থাকা অবস্থায় থাকলে বসে থাকবেন বসে যাবেন বসা থাকায় থাকলে আপনি শুয়ে পড়বেন এতেও যদি না যায় তাহলে আস্তে করে উঠে যেয়ে উজু করে আসবেন দেখবেন যে আপনার রাগ শেষ হয়ে যাচ্ছে এতেও যদি না যায় আস্তে করে আল্লাহ রসুল্লাহ আসালামের যে নিদর্শন আমরা পেয়ে গেলাম সেটা আমরা আমল করতে পারি রসুল করিম সাল্লি সাল্লামের একাধিক স্ত্রী থাকার কারণে আর একটা সমস্যা হয়েছিল যেটা আমাদের সমাজে যাদের একাধিক স্ত্রী আছে দুটো স্ত্রী আছে তাদের অধিকাংশের বাড়িতে এই ঝামেলাটা আছে তার ছিল নয় স্ত্রী নয় স্ত্রীর মধ্যে চারজন বিশেষ করে আয়সা সিদ্দিকার আল্লাহ তালা আনহা হাফসা এনারা একদিকে এবং আ উম্মে সালামা ওনারা আরেকদিকে থাকতেন এর মধ্যে থেকে একবার হয়েছে কি যে আল্লাহ রসুলসালাম এক স্ত্রীর বাসায় মানে বেড়াতে যেতেন বিকেল বেলা আসরের পরে তো সেখানে যে একটু বেশি সময় নিলেন তো বেশি সময় নিলে এটাকে অন্য পক্ষের স্ত্রীরা এটাকে খারাপ মনে করলো যে এটা কেমন কথা আয়সা সিদ্দিকা এবং তার বাহিনী এটাকে খুব বেশি ভালো চোখে দেখেনি তো ওনারাও বললেন যে এটা কাজ করি আমাদের ঘরে যখন আসবে তো আফা আপনি বলবেন রসুল্লাহ আপনার মুখ থেকে দুর্গন্ধ আসতেছে কারণ আমি দেখছি তিনি মধু খাচ্ছিলেন ওখানে তো আল্লাহ রসুল্লাহ মধু পছন্দ করতেন উনি আর এক স্ত্রীর কাছে গেলেন ভালো মন্দ জিজ্ঞেস করলেন উনি বলেন কি ব্যাপার আপনার মুখ দেখে মুখ থেকে এরকম গন্ধ আসতেছে কেন মাগাফিরের গন্ধ আসতেছে আমাদের মাগা মাগাফির এটা এক ধরনের গাছ গন্ধ ভেসালি বলে একটা গাছটার নাম এর পাথা খুব গন্ধ দুর্গন্ধ আল্লাহ রসুল কখনো দুর্গন্ধ পছন্দ করতেন না উনি বলেন ইয়ার রসুলাল্লাহ আপনার মুখ দেখে মাগাফির গন্ধ আসতেছে না তো আমি তো মধু খেয়েছি মাগাফির গন্ধ আসবে কেন তো না গন্ধ খাচ্ছে আল্লাহ রসুল আর এক আল্লাহ রসুল সাল্লাহ আসলাম মনে খুব শখ ফেলেন কি ব্যাপার আমি মধু খেলাম এখন বলে তারা মাগাফিরির গন্ধ তো উনি কসম করে বললেন যে ঠিক আছে আজকের থেকে মধু আমার জন্য হারাম করে ফেললাম আল্লাহ রসুল্লাহ এই অবস্থা দেখেন যে একটু কনফ্লিক্ট কিভাবে হয় আর আল্লাহ রসুল কিভাবে এটাকে দমন করার চেষ্টা করছেন এই যে পদ্ধতিটা উনি গ্রহণ করলেন যে কিছু স্ত্রীর মন সন্তুষ্ট করার জন্য আল্লাহর আল্লাহ বললেন যে ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া আমার বন্ধু আপনার এই পদক্ষেপটা আপনার এই পদ্ধতিটা খুব খারাপ হয়েছে এটা ভালো হয়নি কারণ আপনার স্ত্রীদের মন রক্ষা করার জন্য আপনি হালাল জিনিসকে হারাম করে ফেলেছেন দেখেন কিভাবে আল্লাহালা এখানে সুন্দর করে দিল তাহলে এখানে আর একটা জিনিস আমরা পাই যখন দেখবেন যে দুইজনের মধ্যে কনফ্লিক্ট হচ্ছে তখন আপনারা কোরআন এবং হাদিসের দিকে একটু ফিরে আসেন যে কোরআনে কি বলছে হাদিসে কি বলছে আমাদের রসুলের জীবন কি বলছে কনফ্লিক্টটা দেখা যাবে যে আস্তে আস্তে এটা নির্মূল হয়ে যাবে আল্লাহ দিকে কারণে কিন্তু আল্লাহটা শেষ হয়ে গেছিল তো এটা আমাদের মেনে চলা আলোচনা করতে চাই তা হল যে দাম্পত্য জীবনে অ্যাপ্রিশিয়েট করা এটা গুরুত্বপূর্ণ জিনিস স্বামীকে অ্যাপ্রিসিয়েট করা স্বামীর কোন কাজকে মূল্যায়ন করা ওর স্ত্রীকে অ্যাপ্রিসিয়েট করা স্ত্রীর কোন কাজকে মূল্যায়ন করা এটা কিন্তু খুব দরকার আমি আমার কাছে খুব খারাপ লাগে যখন স্ত্রীর একটা অ্যাচিভমেন্ট দেখা গেল হয়তো রেজাল্টের দিকে পড়াশুনোর দিকে কাজের দিকে অথবা সন্তান লালন পালন করতে যেয়ে অথবা সংসারে কোনো কাজ করতে যেয়ে আমাদের মুখ থেকে অ্যাপ্রিসিয়েট বেরোয় না আমরা প্রেস করতে জানি না আমরা এটাকে শুক্র শুক্রান বা শুক্রিয়া কথা বলতে জানি না অথবা তার এই কথাটাকে কথাটার জন্য কোনো কিছু গিফট আমরা দিতে জানি না অথবা স্বামী যদি এমন কিছু কাজ করে থাকে যেটা স্ত্রীর জন্য ভালো সেখানেও স্ত্রীর পক্ষ থেকে অ্যাপ্রিসিয়েশন খুব কম আসে ঠিক মতো আসে না এটা যদি বেশি আসতে থাকে তাহলে একজন এটা কিন্তু জিবরিল আগে আসছেন এর মধ্যে খাদিজা ওই রুমের মধ্যে ঢুকতেছিলেন তখন খাদিজাকে ডেকে আল্লাহ রসুল বললেন খাদিজা শোনো জিব্রিল আমার কাছে এসছেন এসে বললেন যে আল্লাহর পক্ষ থেকে এবং জিবরিলের পক্ষ থেকে তোমাকে সালাম দেওয়া হয়েছে সংসারে কনফ্লিক্ট হওয়া একেবারেই অবধারিত কারণ শয়তান বসে আছে বিভিন্ন কারণে আমাদের কনফ্লিক্ট আসবে এই কনফ্লিক্ট সময় আমরা ফিরে যাব আমাদের রসুলি করিম সাল্ল কাছে ফিরে যাবো কোরআনের কাছে যে সমস্ত মহিলা ছিল তাদের কাছে তারা কিভাবে এটাকে সুন্দর করেছেন আমরাও এরকম সুন্দর করে আমাদের দাম্পত্য জীবনকে আরো সুখী সমৃদ্ধ করার চেষ্টা করব আল্লাহ তালা আমাদের কবুল করুন সবাই আমরা এখান থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ জানার জন্য এটি পবিত্র কোরআনের একশো বারো নম্বর সুরা আয়াত এক থেকে চার্লাহু আহাদ বলো তিনি এক এবং তার সমতুল্য আর কোন কিছুই নাই সহি উল্লেখ করা আছে ৬ নম্বর খন্ডে কিতাবুল ফাজাইল কোরআন অধ্যায় নম্বর তিরিশ हादी नम्बर पांच सो तेतर सलित्री भागिष एकक द्वित हलो समायी एवं कारो मुखेक्षी नन तृत्य हलो लामिद पलाम जन्म नें এবং তার সমতুল্য কোনো কিছুই নাই আপনি যে ঈশ্বরের উপাসনা করেন তাকে সুরা ইখলাস দিয়ে যাচাই করতে পারেন ধর্মতত্ত্বের গোষ্ঠী পাথর বাংলা